السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم المؤمن القوي خيل وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل الخير احلس على ما ينفعك واستعي আল্লা যিনি আমাদেরকে অনেকের মধ্যে থেকে বাসাই করে এখানে কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শুনে টকি দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে ছত কোটি গুরুত্বাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি এবং জান্নাত মেলবে আমার মুসলমান বলতেই তার মধ্যে কল্যাণ বলতেই তার মধ্যে অবশ্যই কল্যাণ রায় সেটা অনেক সময় আমরা দেখতে পাই একজন খারাপ মুসলমানও ইসলামের কাজে আসে মাঝে মাঝে কোন মসজিদ যদি কোনো কাফের গোষ্ঠী ধ্বংস করে দিতে চায় তখন দেখা যায় বেনামাজি আসে সেই মসজিদকে রক্ষা করার চেষ্টা করে ঠিক না এটা আছে কারণ মৌরী ইমান এবং ইসলামের কিছু আলোক ছটা তার মধ্যে অবশ্যই আসে যদিও সেই দুর্বল হক না কেন কিন্তু যদিও মুসলমানদের মধ্যে সবল দুর্বল আছে মমিনদের মধ্যে সবল দুর্বল আছে কিন্তু মমিন যারা তারা আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল এবং আল্লাহর কাছে অনেক প্রিয় রসুল আকাল আল ইসলাম এই হাদিসের মধ্যে তাই বলেছেন রসুল আকলাম বলেছেন আল মুকিন এদের দুইটা বিষয় বলা হয়েছে সর্বোত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে আবার এটা বলার পর রসুল আক খেয়াল করলেন যে দুর্বল ইমানদার যারা আছে এরা আবার নাকুশ হয়ে যাবে তখন রসুল বললেন ওফিকদার হইলেও তার মধ্যে কল্যাণ আছে সেটা হচ্ছে ইসলামের দুর্দশার সময় অনেক সময় তাকে এই কারণে রসুল এখন আরেকটা হাদিস আছে আল্লাহ অনেক সময় ইসলামের খেতমত নিয়ে থাকে একজন ফার্সিখ মুসলমান দ্বারাও এরকম হয় অনেক সময় আপনারা দেখবেন যখন ইসলামের নাস্তিকদের লাফালাফি তাদের প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে গেছে নাকি যায়নি সুতরাং ইসলামের যখন কোনো সমস্যা এসে যায় তখন দুর্বল মমিনও তার অন্তরের মধ্যে একটা চেতনা আসে যখন বিশেষ করে কোনো শক্তিশালী ইমানদার যখন মানে পয়েন্ট মতো যখন বক্তব্য দিতে পারে তখন তার সেই ভিতরে লুকায়িত সেই ইমান তখন আবার তাজা হয়ে ওঠে তখন সে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এ হচ্ছে কারণ যে তার কিছু কল্যাণ অবশ্যই আসে গোসল বললেন ও ফিকুল্লেন খেদ যে সবার মধ্যে কল্যাণ আসে কিন্তু তারপরেও তিনি বললেন যে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সর্বোত্তম ইমানদারদের মধ্যে তাই এখানে সবল মোমিনের কথা বলা যায় এই সবল মানে সিরকের কুপরের মোনাফিকির কোন সংমিশ্রণ নাই এই কারণে তার ইমান সবচাইতে শক্তিশালী কারণ সে তৌহিদে বিশ্বাসী কারণ কিছু ইমানদার আছে এমন যে তার ইমানের সাথে সিরকের মিশ্রণ কারণ এটা কোরআন মাসিদির মধ্যে আল্লাহ যে মানুষ যদিও ইমানদার হয় ইমানদার কিন্তু সে কি করে সিরিকে লিপ্ত হয় তাইলে ইমানের সাথে সিংড়ির সংমিশ্রণ হওয়া এটা স্বাভাবিক হতেই পারে অনেক দাবি করে আবার কি মাজার পূজা দেয় এরকম না হ্যাঁ সে শক্তিশালী মানে তার মধ্যে তাও হিদ এই কারণে তার ইমান সবচেয়ে শক্তিশালী এই কারণে যেই কোন মুহূর্তে তাকে আপনার ইসলামের যে কোনো খ্যাদ তাকে পাওয়া যাবে তার শক্তিশালী সে সামনে দাঁড়িয়ে যাবে এই কারণে সাবাইকরাম রসুল আকমস্লা আলী ইসলামের আদেশে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কারণ তাদের মধ্যে এরকম ভাবে যে সময় আমলে অগ্রসর এই কারণে সাবাইকরামকে দেখছেন আপনি আমলের মধ্যে সবচাইতে একে অপরের সাথে প্রতিযোগিতা লেগে যায় একে অপরের সাথে প্রতিযোগিতা দেয় যেমন হজরতমরের সাথে হজরত আবহকরের প্রতিযোগিতা যে কোনো কাজে কিন্তু সে পর্যন্ত পারলেন না কিন্তু প্রতিযোগিতা ছিল ধনী মুসলমান আর গরিব মুসলমানের মধ্যে গরিব মুসলমান আসে রসুল আকরামকে বললেন যে যারা ধনী যে যারা তো সব সব নিয়ে যাচ্ছে যে আমরা নামাজ পড়ি এরাও নামাজ পড়ে আমরা কি রোজা রাখি এরাও রোজা রাখে হ্যাঁ কিন্তু আর বাকি একটা তো পারি না ওরা সবকে ফেরার দেয় আমাদের তো পয়সা নেই তখন কি করা যাবে এই যে প্রতিযোগিতার চিন্তা আমলের মধ্যে উনি আশ্চর্য হয়ে বললেন আর বা আমি এসছি চার নম্বর হয়ে গেলাম যদি দুঃখের বিষয় তাহলে তাদের আমলের প্রতিযোগিতা কে কত আগে মসজিদে আসে বসে থাকতে পারে কারণ ইমাম সাহেব যিনি খুদিব তার কাছে যে অবস্থান করবে জুমার দিন কে আমাদের দিবসে আল্লাহর কাছে সে অবস্থান করবে গুরুত্বপূর্ণ সুতরাংপূর্ণের মধ্যে মসজিদে আসা যায় জুমার দিন কিন্তু আমাদের কত দেরি করে আসা যায় নাকি আমলের দিক দিয়ে ইমানদার শক্তিশালী যে সত্যিকার যে শক্তিশালী ইমানদার সে আমলেও শক্তিশালী হবে যে আমলের মধ্যে সে সবার আগে থাকার চেষ্টা করবে চরিত্রের দিক দিয়ে আপনার শক্তিশালী ইমানদার চরিত্রেও শক্তিশালী তার চরিত্রকে কখনো কোনো আপনার টাকা পয়সা দিয়ে কেনা যাবে না যে যতই লোক দেখানো হয় দুনিয়ার তাকে বেচা কেনা করা সম্ভব নয় চারিত্রিকভাবে অটল সে আপনার কখনো চরিত্র নষ্ট হয় না কোনো কিছুর কারণে তাইলে চারিত্রিকভাবে সুশক্তিশালী আচার ব্যবহারে এমন কি দুনিয়ার কাজেও শক্তিশালী কারণ রসুল আকাম বলেন যে ইন্দি ইদা আমি আব্দু আমেরান পছন্দ করেন যে একজন মানুষ যখন কোনো কাজ করবে চাই সে আত্মের কাজ হোক অথবা দুনিয়ার কাজ হোক যে সুন্দর করে সে কাজটা করবে তাইলে একজন ইমানদার দুনিয়ার কাজ করতে খুব সুন্দর করে করে। কারণ তার ভিতরে চেতনা আছে আমানোর দিতে আসে হ্যাঁ এই কারণে সে আপনার ভালো করে করে এইটা কোথা থেকে আসছে কারণ সে আল্লাহর কাজ ভালো করে করে প্রত্যেকটা এবার উত্তরে সুর আকাম সুল ইসলামের নিয়ম অনুযায়ী করার চেষ্টা করে বিধায়ক তখন দুনিয়ার কাজটাও সে ওই রকম কোয়ালিটি রক্ষা করার চেষ্টা করে তাহলে ঘাঁটি ইমানদার সে দুনিয়ার কাজেও কি অগ্রবর্তী যে শক্তিশালী ইমানদার দুনিয়ার কাজেও শক্তিশালী এবং শারীরিকভাবে যিনি শক্তিশালী সেও আপনার কি আপনার অনেক উত্তম শারীরিক শক্তিরও অনেক সময় প্রয়োজন হয় এই কারণে দেখলেন আপনার হজরতমর ফারুক নদী আল ইসলাম গ্রহণ করার আগে রসুল আতমস ইসলাম পাহাড়ের পাদদেশে একবারে মক্কার শেষ প্রান্তে এক সাবির কে ঘরে অবস্থান করতেন যেটাকে তারে আলকাম বলা হয় ওখানে অবস্থান করতেন হ্যাঁ ওখানেই সাহাবেক রাম লুকাইতো একটা একটা করে একজন একজন করে ওখানে যেতেন আর রসুল একরম সামনেকে তালেম দিতেন কিন্তু যখন হ্যাঁ চল্লিশ নম্বর মুসলমান হৈল হজরত উমর তখনই উনি সাথে সাথে ওনাকে বাইর করে নিয়ে আসলেন বললেন অসম্ভব ইসলাম যদি সত্যি হয়ে থাকে আমরা দুর্বল হয়ে এখানে থাকবো কেন লুকাইত কেন আমরা প্রকাশ্যে মসজিদে হারামের সামনে নামাজ আদায় করব তারপর বাইর করে নিয়ে আসলেন গায়ের শক্তিও দরকার নাকি উনি আসে তলোয়ার উঁচে করে বললেন কাপেরদেরকে কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও তাইলে আমার সামনে চলে আস কেউ আর ভয়ে ওনার সামনে আসতে পারলো না তাইলে গায়ের শক্তিও দরকার তাইলে শক্তিশালী ইমানদার চেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই শক্তিটা কিন্তু সার্বিক গায়ের শক্তি হোক আমলের শক্তি হোক চরিত্রের শক্তি হোক ইমানের শক্তি হোক যেটা তাও কারণে হয়ে থাকে সার্বিকভাবে শক্তিশালী হয় সেই ইসলামের ফায় অনেক বেশি আকারে আসে কারণ কাজে পিছিয়ে থাকার চেষ্টা করে সর্বকাজে আপনার আমলের ক্ষেত্রেও পিছিয়ে চরিত্রের ক্ষেত্রেও পিছিয়ে সব কাজে সে পিছিয়ে থাকে এই কারণে তার চাইতে শক্তিশালী ইমানদারের গুরুত্ব বেশি এখন কথা হলে যে রসুল এত ইসলাম এই হাদিসের মধ্যে চারটা পরামর্শ দিয়েছেন যে পরামর্শ যদি আমরা মানি তাইলে আমাদের ইমানটা শক্তিশালী হবেই যদি কমপক্ষে শক্তিশালী না হয় বেশি কিন্তু এটা নিচে নেমে যাবে না মানে এটার লেভেল ঠিক এবং এটা কাজ দেবে সেই চারটে কাজ গুরুত্বপূর্ণভাবে আমাদের খেয়াল করতে হয় রসুল আফুলসাম বলেছেন এহ এস আলাম ফারুক যে সব সময় তোমার খেয়াল রাখতে হবে যে যেটা তোমার জন্য লাভজনক সেটাই করবে তুমি আর কোনটা করবে না সবসময় তোমার মাথার মধ্যে চিন্তা থাকতে হবে যে আমার জন্য যদি কোনো কাজ লাভজনক হয় যদি এমন ইমানদার সেটা করতে পারে না সেটা করতে গেলেই তার ইমানে ঘাটতি আসবে ঝামেলা আসবে এরকম অনেক কাজ আছে না সমাজের মধ্যে যেটাতে না দুনিয়ার ফায়দা আসে না আক্রাতের ফায়দা আসে না কি নাই কি এরকম একটা এরকম একটা কেউ বলতে পারেন যে দুনিয়ারও ফায়দা নেই কেউ চিনে না কিন্তু শুনলে আবার আখড়াতের ফায়দা তো নাই সবাই ভালো করে যান ধূমপান করা দুনিয়া আখেরাতের কোনো ফায়দা আছে শরীরের বডি আস্তে আস্তে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর আখড়াতের ফায়দা তো নাই তাহলে এরকম অনেক কাজ আছে যে আপনি কতক্ষণ টিভি দেখলেন নাকি হ্যাঁ চ্যানেল এদিকে খুঁজে খুঁজে দেখলেন এটার মধ্যে কি দুনিয়ার ফাইদা আছে না আঘাতের ফায় আছে নাই। এরকম হাজারো দৃষ্টান্ত আছে যে দুনিয়ারও ফায়দা নেই আঘাতের ফায়দা নেই খালি গেলে আপনি সেই করতেছেন এটা তুই ইমানকে নষ্ট করে দিবি আপনার ইমানকে দুর্বল করে ছাড়বে না এটা করতে পারে না ইমানদার রসুল বলছেন যে দুনিয়ার ফায়দা হইতে হবে নতুবা আখ্রাতের ফায়দা আপনি কাজের আগে এটা চিন্তা করবেন যে এটা আখরাতের ফায়দা না হইলে তো কমপক্ষে দুনিয়ার ফায়দা হইতে হবে তাইলে আমি করব না হইলে আমি করব সিদ্ধান্ত নেওয়ার আগে কাজ করার আগে এই কথা আমার রাখতে হবে যে যে কোনো একটা ফায়দা আমার দরকার কিন্তু এই ফায়দা আবার অবৈধ হইলে চলবে হ্যাঁ বৈধ ফায়দা নি যে দুনিয়ার ফায়দা এটা বৈধ যেটা আমার আখরাতকে ধ্বংস করে দেবে না নাকি এমন ফায়দা যদি এমন ফায়দা হয় তাইলে আমি করবো হ্যাঁ রাতের লাভ আছে আপনি নিশ্চিত হইলেন কিন্তু এই লাভের ব্যাপারে নিশ্চিত হইতে হবে আখেরাতের ফায়দা আসেন আমদাজ একজন বলেন আপনি লাভে পড়লেন না শরীর সম্মত আকারের ফায়দা হইলে শরীর সম্মত হইতে হবে হ্যাঁ কোরআন হাদিস আসে এমন কাজ হইতে আখেরাতের যেটা আসে তারপরে আপনি সেটা করতে যাবেন নিশ্চয়তার দরকার কাজের আগে যেটা যে দুনিয়ার ফায়দা আছে কিনা যে জন্য আখেরাত নষ্ট না হইবে আর যদি আখেরাতের ফায়দা আছে কিনা আখেরাতের ফায়দার ব্যাপারে নিশ্চিত হইতে হবে কোরআন আদিসের মাধ্যমে আলেমদের মাধ্যমে যোগ্য আলেমদের যে এটা আখেরাতে আমার ফায়দা দিবে কি না কারণ অনেক কাজ আমরা করি যেটা আখেরাতে ফায়দা দেয় না হ্যাঁ আমার সময়টা নষ্ট হয়ে গেল খালি খালি হ্যাঁ জানো না সুতরাং আমাকে নিশ্চিত হতে হবে কোরআন হাদিসের দৃষ্টিতে এটা কি জন্য লাভজনক এটা কি দুনিয়ার জন্য লাভজনক এটা সিদ্ধান্ত নেওয়ার পর দ্বিতীয় এই সিদ্ধান্ত নেওয়ার পর যত বড় কঠিন কাজ হোক না কেন যখন আপনি নিশ্চিত হইতে পারছেন এটা আখ্রাতের ফায়দা দিবে অথবা নিশ্চিত হইতে পারছেন দুনিয়ার ফায়দা দিবে আখ্রাতকে নষ্ট করবে না তাইলে আপনি আল্লাহর ভরসা করেন সাহায্য চান আল্লাহর আল্লাহর সাহায্য চান যে আল্লাহ আমাকে ইনশাল্লাহ সুযোগ করে দেবেন আমি করতে পারবো যত বড় কাজই হোক না কেন সাহায্য চাইবেন কার কাছে আল্লাহর কাছে কারণ আল্লাহ যদি কারোর সাহায্য করেন কেউ আপনার কি ক্ষতি করতে পারবে না আল্লাহর সাহায্য যদি আমরা বলিয়ান তখন আর কোনো কিছু প্রয়োজন হয় না এই কারণে সুরে পাঁচের মধ্যে চাইবে একমাত্র আল্লাহর কাছে আমি একমাত্র আপনার আপনারই ইবাদত করি এবং এই ক্ষেত্রে আপনারই সাহায্য চাই নাকি তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে লাভজনক যদি প্রমাণিত হয় যে আখ রাতের দিক দিয়ে দিক দিয়ে কাজ যত বড়ই হোক না কেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইব যে আল্লাহ আমাকে সহযোগিতা করো এই কাজটা যেন আমি করতে পারি এবং বলছে সাথে সাথে দ্বিতীয় পয়েন্ট ওলা কখনো নিজকে অক্ষম বলতে পারবেন না এই ধারণা যেন মনে আস এই ধারণা মনে আসলে আপনি ফেল করবেন যদি আপনি হঠাৎ করে মনে আসে যে এটা আমার দ্বারা হয়ে কঠিন কাজ অসম্ভব কাজ না বলে যে অসম্ভব বলে কিছুই না কারণ আপনি তো আল্লাহর সহযোগে নিলেন আল্লাহর সহযোগিতা নেওয়ার পর আবার কঠিন কি থাকে হ্যাঁ এরপর কখনো মনে জানো না আসে যে এটা করতে আমি অক্ষম পারবো না না এরকম কিছুই নেই পারবেন অবশ্যই পারবেন পারবেনা কারণ কারণ আল্লাহর সহযোগিতা আপনি চাইছেন সুতরাং আল্লাহ আপনাকে সহযোগিতা করলে সবই পারবেন কারণ আপনার মধ্যে আল্লাহ এমন ব্যক্তিকে সৃষ্টি করছেন যিনি কঠিন কাজের পাশাপাশি তারপরেও কি আল্লাহরে বাদত করতে পারেন এটা আল্লাহ নজিক নমুনে সৃষ্টি করে দেন আপনি দেখেন যে ব্যবসার লোক ব্যবসায়ীর মধ্যে এমন অনেক আছে দেখবেন আপনি যে কোনো যত হার্ট হয় যারা খাঁটি আল্লাহর বান্ধব আছে আপনি খুঁজে বেড়া দেখবেন প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর নজির রেখে দেয় যেন কেউ বলতে না পারে না এটা অসম্ভব ছিল না অসম্ভব না যদি অসম্ভব হয় তাইলে ওই পারল কেন হ্যাঁ ওমুখে পারলো কেন একজন তারপর রিক্সওয়ালা যে কঠিন সে পরিশ্রম করে আসে আবার আপনি আপনি যদি যেই কোন পেশার মধ্যে আল্লাহ একটা নমুনা ঠিক করে দেন সুতরাং আপনি কখনো বলতে পারেন আমি পারবেনা না না আমি পারবেনা এরকম কোনো কথা নাই যদি আল্লাহর উপর ভরসা করেন পারবেন অবশ্যই চতুর্থ নম্বর ইমানকে নষ্ট করে দেওয়ার একটা শয়তানের পলিসি আছে আপনি ঠিক করলেন যেটা আমার জন্য লাভজনক আল্লাহর ভরসা নিলেন তারপরে মনে করলেনা কিন্তু হইতেই পারে নাকি হ্যাঁ একটা বড় ব্যবসা ধরলেন ধরেন হঠাৎ দেখলেন যে কোনো জায়গায় একটু লস হয়ে নাকি এরকম পারে না হ্যাঁ যারা কাজ করেন এটা বুঝেন তখন সয়তানায় আসে ইমান নষ্ট করার একটা ফন্দে খুঁজে সে আসি বলে যে যদি এরকম না করতাম বাড়ি হ্যাঁ আপনার একটা হাত ভাঙে গেল পাঙে গেল যদি আসেনা এখন কি দরকার ছিল আমার আশা নেই রোড মধ্যে হ্যাঁ যদি আমি এই না আসতাম তাই আমার তো হাতটা ভাঙিত না এই সয়তানি নষ্ট করার জন্য এখানে বলছেন যদি এটা বলবে না যদি আমি এমন হতো না যদি আমি এটা না করতাম তাইলে এমন হতো মানে কোনটা বলবে না হ্যাঁ এটা বললেই মানে সয়তার সুযোগ পাই গেল এবার তার উপর যে বিশ্বাস যেটা ইমানের সাথে ও জড়িত এটার মধ্যে যাবে আর এই মৌসুমটা কিন্তু ওটাই চলতেছে এখন কিন্তু ব্যবসায়ীদের জন্য আপনি তো মানে একটা থেকে একটা চেঞ্জ পান অনেকে নিজের ব্যবসার গতি চেঞ্জ করে একবার এটা ধরে আবার এটা ধরে আবার তো যদি এরকম না করতাম তাইলে এমন এই ছয়তানে এইভাবে আপনার রিমান্ডটা নষ্ট করে দেবে কারণ রসুল বলছেন যদি যদি বলবেন ইসলামী শরিয়াতে গত কাজের ব্যাপার কোনো যদি নাই যদি সামনের ব্যাপারে বাংলা অভিধানে থাকলেও যে কোন অভিধানে আছে কিন্তু শরীয়তের ক্ষেত্রে আপিদের ক্ষেত্রে গত জীবনের কোনো কাজের জন্য যদি ব্যবহার করা যাবে না রু নিশ্চিত করছেন যে কোনো কিছু ঘটে গেলে যদি বলতে পারবে না যদি বললেই তুমি ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বরং কি বলবে বালকুল সামনের ব্যাপারে বলবেন না এটা পিছনের ব্যাপারে কারণ যেটা ঘটে গিয়েছে এটা নিশ্চিত ঘটারই ছিল কারণ কোনটা আল্লাহর ইচ্ছা দুনিয়াতে ঘটেন না যেটা ঘটে গেছে তার ব্যাপারে বলবেন আল্লাহ চাইছে বলে ঘটছে কারণ কি মন্ত্রণার যে দরজা এটা খুলে যায় তখন তোমার বারবার দংশন করবে বারবার যদি সেই শয়তান বলবে যদি শয়তান আবার বলবে যদি যদি এমন করতাম তাহলে এমন হইতো বারবার আপনি যদি বলতে থাকবেন এবার এবার যদি নিয়ে আপনাকে বাস করতে হবে বারবার চিন্তা করবে যদি এরকম না করতাম তাহলে আপনি আফসোসে পড়ে যাবেন এবার আপনার কাজের গতি বন্ধ হয়ে গেছে না ইমানদার হয়েছে আমি এখানে লস খাইলাম অবশ্যই আমি আরেকটা ধরব যেন এই লসটা মিটে যায় আর আল্লাহ আমার সাথে আছে অসম্ভব খুশি না যে রিজিক যদি রেখে থাকে আমাকে যে কোনো অবস্থায় রিজিক তিনি দেবেন এবং আমি কব না লসে পড়বো না ইনশাল আরেকখান দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন সুতরাং মুসলমানের টার্গেট এমন থাকবে তাইলে সময়ের শেষ ভাগে আবার নির্যাস বলতে যে সব সময় ইমানকে শক্তিশালী করার কি প্রয়োজনীয়তা এই হাদিস থেকে বোঝা যায় বলছেন আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে সবচেয়ে দিপ্রিয় এবং কে মানুষের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম ইমানদার হইতেছে যে শক্তিশালী এবং সবচেয়ে দিপ্রিয় আল্লাহর কাছে যে শক্তিশালী ইমানদার যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে থাকে মানুষের মধ্যে ইমানদারদের শ্রেষ্ঠ হয়ে থাকে তাইলে আমাদের চেষ্টা থাকবে না ইমানকে শক্তিশালী করার জন্য আমার যদি দুর্বলতা থাকে ইমানের ক্ষেত্রে যদি তৌহিদের উপর পুরো প্রতিষ্ঠিত না হই তাহলে তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে ইমানকে শক্তিশালী করতে হবে আমার যদি চরিত্রে গড়মিল থাকে তাহলে চরিত্রকে ইসলামী আপনার আলোকে ইসলামের আলোকে সংশোধন করে চরিত্রকে শক্তিশালী করতে হবে হ্যাঁ যদি আমার আমলের মধ্যে যদি গল্প থাকে ইবাদতের মধ্যে গলত থাকে যদি আমি শক্তিশালী না থাকি তাইলে কোন আমল করলে সব বেশি হবে এবং আমলগুলাকে পরিপূর্ণ রসুলের আদর্শ অনুযায়ী করার চেষ্টা করতে হবে তাই চেষ্টা অব্যাহত থাকতেই হবে দুনিয়ার কাজন যেন করি করলে যেন আমার কাজটা একবার সুন্দর হয় যেন অন্য মানুষ আমাকে দেখি আমাকে আদর্শ মনে করতে পারে যে ব্যবসারা যেরকম ধর্মের দিকে অগ্রসর দুনিয়ার দিকে অগ্রসর কিন্তু আমাদের উল্টার কারণে বর্তমানে অনেক দিনদারকে অনেকে সাধারণ কাজ দিতে চায় না কারণ না আপনি যখন আপনি প্রত্যেকটা কাজ কেউ যদি আপনার হাতে একটা কাজ দেয় আপনি এটাকে সুন্দর করে করবেন যেন অন্যেরা বুঝতে পারে যে না ইমানদারের কাজের কোয়ালিটি নাকি সুতরাং এমন করার চেষ্টা করতে পারে আর এটাই আল্লাহ পছন্দ করেন যেটাই করবেন সেটা যেন পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দর চমৎকার হয় আরেকজনের আকর্ষণ চলে আসে আর এটা করতে পারলে আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন আমি একবার ছোটবেলার কথা হঠাৎ পড়ে এখন একজনে মানে টেইলারি করে অথচ সে আলেম হ্যাঁ বললাম যে আপনি টেইলারি করেন কেন আপনি কোনো মাদেশামুক্ত পড়াইতে পারতেন বলে যে আপনি আমার ব্যাপারটাকে হালকা করে দেখবেন না আমি বললাম বলে যে আমি একটা আদর্শ বাস্তবায়নের সাথে চাই সেটা কি বলে যে আমার এলাকার মধ্যে মহিলারা ব্লাউজ গুলা ছোট ছোট একবারে ফেলে। কিন্তু আমি এই কয়েক বছরে এত সুন্দর করে ব্লাউজ চেলানো শুরু করছি এত আকর্ষণীয় করে সমস্ত বাজে মহিলা আমার এখান থেকে ব্লাউজ সব ঠিকই আছে এত সুন্দর করে আকর্ষণীয় করে বানাই যে সবার এটা পছন্দ হয় তখন সব বলেছে একবারে কোমরের নিচ পর্যন্ত হাত একবার এখানে পর্যন্ত এমন সুন্দর করে কারো কাজ করে দেয় দিগলি ওদের পছন্দ হয়ে যায় যে সবগুলোর পর্দা করাই ছাড়তেছি সোজা কাজ মনে করতেছে যে এখানে আমার কাজ দেখতেছে ছোট কিন্তু আমার একটা টার্গেট আছে যে আমি এরকম করবো এই দেশের মানুষ এই এলাকার মানুষ দেখেন তাইলে চমক দেখায় দিলে। যে ইমানদার সুতরাং এরকম আদর্শ আরো কিছু ওইখানে এদেরই আর কাছের বংশের এরাম আলম দোকানদারি করে মানে কাপড়ের দোকানদার বললাম আপনি এই পয়সা চয়ন করলেন বলে যে আমরা আদর্শ সৃষ্টি করতে চাই যে এলাকার মধ্যে যে দোকানদার সম্মতভাবে কিভাবে করতে হয় মানে একবার আদর্শ সৃষ্টি করে ফেলছে এদের দোকানে কোনো এমন পণ্য রাখবে না এমন কাপড় রাখবে না যেটা রং উঠে যায় কোম্পানির সাথে চুক্তি করবে এরকম যে আমি কাপড়টাকে ধুয়ে শাড়িটাকে নিজে টেস্ট করে তারপর আমি দোকানে উঠে যদি রং কাঁচা হয় ফেরত সব ফেরত দিয়ে দেব প্রথমে আমি ব্যবহার করবো আমার ফ্যামিলিকে দিয়ে ব্যবহার করাইব প্রত্যেকটা কাপড় রং যেন পাকা হয় জিনিস জন্য খাঁটি হয় কোনো মানে উল্টা কাপড় আমার দোকানে আমি উঠেব না বাস এবং প্রত্যেকটা জিনিসের রেট সহনশীলভাবে তার নিজের দোকানে খরচ কত সব মিলেই একটা চিপ রেট ঠিক করবে যে তার যেন পুষে যায় ফ্যামিলি চলে যায় এমন প্রথমে কিছুদিন এদের কষ্ট হয়েছে কে ভাসি বলেছে ভাই এটার দাম কত একটা দাম বলে দিলে বলেছে না মূলে মনে চলবে না এই সবাই পোকা সকা দিয়ে চলে যায় তখন ওই মালের দাম একটু নামাই দেবে দিলে খুশি হয়ে যাবে এবার বলবেন আরেক চলন আরেক চলন আরেক চলন যেগুলোর দাম হয়ে যাবে না ওইখান দিয়ে দশ দিয়ে দিলে বাস হতেই সব না বুঝলেনা যখন এরকম দোকা খাই খায় সব সোজা হয়ে গেছে আসে দেখে এবং কাজটা হয়েছে দুনিয়ার কাজ কিন্তু সে একটা আদর্শ সৃষ্টি করতে চায় তাহলে এইভাবে আমরা যদি করতে চাই তেলি দেখা নিজের আপনার ব্যবসা বাণিজ্য দিয়ে একটা আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব তাইলে আমার শক্তিশালী করার সার্বিক চেষ্টা করতে হবে এক নম্বর আর এই যে চারটা পয়েন্ট ইমান যেন কখনো দুর্বল না হয় সেগুলো খেয়াল রাখতে হবে এক নম্বর যে কোনো কাজ করার সিদ্ধান্ত নিব সর্বথম নিশ্চিত যে হবে কি যে এটা দুনিয়ার ফায়দা দিবে শরীর সম্মতভাবে দুনিয়ার ফায়দা হবে কি না হলে কম পক্ষে আকালেতে ফায়দা হবে কিনা দুইটার একটা হইতে বাধ্য না হলে আমি এই কাজ করব না দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যত বড় কাজ হোক না কেন আপনি আল্লাহর সাহায্য নেবেন তাইলে কোনো কাজ আপনার জন্য কঠিন হবে না তৃতীয় নম্বর আপনি কখনো এই কথা মনে আনবেন না যে আমি এটা পারব না না অসম্ভব আপনি পারবেন চতুর্থ কাজ যেটা ইমানকে নষ্ট করে দেয় কখনো যদি মসুদ খান সমস্যার সৃষ্টি হয় কখনো যদি শব্দ বলবেন না যে যদি এটা না করতাম তাই লেটে হইতো যদি এটা করতাম তাই লেট হইতো না যদি তাই সমস্যা করে কারণ এটা শয়তানের একটা গেট এটা বলা মানে শয়তানকে দেওয়া তখন আপনি নিজের ইমানকে রক্ষা করতে পারবেন না আর যদি আপনার ইয়ের ক্ষেত্রে আল্লাহ তা ক্ষেত্রে যদি কারণ দোদল্যমান অবস্থা আসে তখন তার অন্তরে অশান্তি আসে এই ব্যক্তি কখনো অন্তরে শান্তি পায় না অন্তরে শান্তির জন্য সবচেয়ে যেটা ভূমিকা রাখে ইমানের ছয়টা রঘুর মধ্যে সেটা হচ্ছে তা ধীরে বিশ্বাস তাক দিলে যার বিশ্বাস যত বেশি এর অন্ত তত প্রশান্তিময়